سوف يعلمون أننا نحن المسلمون قادمون, قادمون الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبيا بعده أما بعد تيو پسته تي أما در اتحاش گرو بدجول اتحاش أما در اتحاش بجوير اتحاش أمرا پورو مسلم امت فيلم ایک اوهنو جاتي اوهنو بخندر ما আমরা ঐক্যবদ্ধ ছিলাম আমরা কখনোই ভিন্ন ভিন্ন দেশ পরিচয়ে বিভক্ত ছিলাম না আমাদের পতাকার মাঝেও কোনো ভিন্নতা ছিল না আমাদের ছিল এক পতাকা আমাদের পারস্পরিক বন্ধন ছিল সিসাঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে আল মুক মিনুল মুক মিনিকাল বুনিয়ানু বাহু বা এক মুমিন অপর মুমিনের জন্য প্রাচীরের মতো যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে আমাদের আমরা একজনের ব্যথায় সবাই ব্যথিত হতাম রাসুদ সাল্লাসাল্লাম আমাদের পরিচয় দিয়েছেন কামাজিন ওয়াহিদিন আমরা হলাম এক ব্যক্তির ন্যায় কামাশাল জাসাদ আমরা হলাম এক দেহের ন্যায় আমরা কারো একে দেয়া নির্দিষ্ট সীমানার মাঝে সীমাবদ্ধ ছিলাম না কোনো কাঠাতারের বেষ্টনি আমাদের মাঝে প্রতিবন্ধক ছিল না মহান আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আর তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হই না আর আমরা মহান রবের এই আদেশ মতই এক রজ্জুকে শক্তভাবে আঁকড়েছিলাম এক পতাকা তলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলাম রাসুল ও আলী ছিল আমাদের সভ্যতার সংস্কৃতি আমাদের ফ্যাশন স্টাইল আমরা অন্ধ ছিলাম না আমরা এই আয়াতের যথাযথ অনুসরণ করতাম রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো আমরা ছিলাম এক আমিরের নেতৃত্বে নির্ভীক আজ কেন আমাদের এত রক্তক্ষরণ মা এত করুণ আজ কি আমাদের পরিচয় হে উম্মা শোনো কেন আজ আমাদের এই দশা সেই শুরু থেকেই আমাদের সুদৃঢ় ঐক্যের মাঝে চির ধরানোর জন্য কুচুকরি কাফের আর মুনাফিকরা সবসময় অপপ্রয়াস চালিয়ে যাচ্ছিল ধীরে ধীরে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে নিজেদের অস্তিত্বই নিজেরা ভুলে গিয়েছিলাম এরপর এই উম্মাহকে তারা একে একে সাতান্নটি রাষ্ট্রে পরিণত করলো কুচক্রি কাফিরা শুধু আমাদের পৃথক করে হয়নি তারা আমাদের পরস্পরের মধ্যে বিভিন্ন আয়তনের সীমানা এঁকে দিল আমাদেরকে সাতান্নটি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করলো আমরা হয়ে পড়লাম কেউ মিশরি কেউ লেবাননি কেউ পাকিস্তানি কেউ বাংলাদেশি আর আমাদের হাতে ধরিয়ে দেয়া হলো বিভিন্ন রঙের পতাকা কারো লাল সবুজ কারো সাদা লাল সবুজ কারো চার তারা এমন রং বেরঙের তামাশা এক এক ভূখণ্ডের এক এক রকম জাতীয় ফল ফুল এক এক ধরনের জাতীয় পশু পাখি আরো বৈষম্যময় অদ্ভুত কত কি আজ এগুলোই নাকি আমাদের চেতনা এগুলোই নাকি আমাদের স্বকীয়তা এগুলোই নাকি আমাদের পরিচয় আশ্চর্য যে আমরা একে অপরের জন্য জীবন বিলিয়ে দিতে নিশ্চুপ হয়ে বসে রইলাম শুধু নিজেদের দেশ পরিচয়কে বিশ্বের মাঝে ফুটিয়ে তোলার জন্য কত বেহুদা কাজে মত্ত হয়ে উঠলাম মালাউন কাফিররা আমাদের মাঝে নানান দিবসের প্রচলন ঘটিয়ে দিয়েছে আমাদেরকে নির্বোধের মতো শেখানো হয়েছে এটা তোমাদের বিজয় দিবস এটা তোমাদের স্বাধীনতা দিবস এটা তোমাদের ভাষা দিবস তোমরা এসব দিবস উদযাপন করো আনন্দ উল্লাসে আত্মহারা হয়ে যাও ফলে আজ তাই করা হচ্ছে কতগুলো ইট সিমেন্টের মূর্তির সামনে গিয়ে ফুল দেওয়া হচ্ছে পূজা করা হচ্ছে এভাবেই একদিকে যেমন আমাদেরকে জাহেল বানিয়ে সিরকে লিপ্ত করানো হচ্ছে দিকে আমাদের মাঝে বিভিন্ন ধরনের পার্থক্য আর বিভেদ তৈরি করে এককে অপরের বিদ্বেষী বানানো হচ্ছে শুধু তাই নয় হামেশা যেন আমরা নিজ নিজ দেশীয় চেতনায় ডুবে থাকি এজন্য ওরা আমাদের মাঝে বিভিন্ন অর্থহীন খেলতামাশা চালু করিয়ে দিয়েছে আর আমরা ওয়াজ। এসব বৃত্তি করা হচ্ছে নিজ দেশের জন্য শপথ শেখানো হচ্ছে এভাবেই এক ব্যক্তি এক দেহ সম পুরো মুসলিম উম্মাক কাফের কাফির নিজ নিজ চেতনা আর সংস্কৃতির নামে পুফুরি মতবাদে জড়িয়ে বিভক্ত করে ফেললো আর এটাই হচ্ছে জাতীয়তাবাদ এটাই হচ্ছে জাতীয়তাবোধ নামক মূর্তি আজ এই জাতীয়তাবাদের চেতনার কাছে স্পষ্ট ভাবে যে ব্যক্তি লোকদের জাল ও মিথ্যা কথাকে খুব জোরে সোরে প্রচার করা হচ্ছে বলা হচ্ছে হবানি সোহাবাত ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ এই কথা একটি প্রসিদ্ধ ভিত্তিহীন কথা একেবারে জাল হাদিস রাসুল সাল্ল আলিম থেকে বর্ণিত হয়নি ভালো করে শুনে নেয় সোহে মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল সাল্লু আলিমসাল্লাম বলেছেন আবু দাউদ্ বর্ণিত হয়েছে যে ব্যক্তি লোকদেরকে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি জাতীয়তাবাদের জন্য মৃত্যুবরণ করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নয়